झुंकी आ शरीय परिभाषा बल गार बेजेसा कर तरझे ढोकार झुंकी आभ नोकसानर झुंकी आयो ग्यारंटी नहीं लाभ है एम व्यवसा रसुल्लाह सल्लाम करते निषेध करवसा करते निषेध कर हदिसे आ নাহা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আনবাই এল হাসি ওয়া আনবাই এল গার মুসলিমের হাদিস রাসুল্লাহ সাল্লাইসাল্লাম কাঁকট ছুড়ে ব্যবসা করতে নিষেধ করেছেন সে যুগে কাঁকট ছুঁড়ে ব্যবসা ছিল কাঁকট ছুঁড়ে যেটা বলতাম আমার সেইটা এইভাবে ব্যবসা ছিল সে ব্যবসা নিষেধ করেছেন আর ধোকামূলক ব্যবসা নিষেধ করেছেন যাতে ঝুঁকি আছে এবং আপনি জানেন না যে তার দাম কত জিনিসটার আসল মূল্য কত তা জানেন না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 শিলাবৃষ্টি হলে আপনার ধ্বংস করে চলে যাবে তখন আপনার সম্পূর্ণ ক্ষতি হবে কার ক্ষতি হবে ক্রেতা চাষি তার লাভ হবে কিন্তু ক্রেতা ঝুকির মুখে পড়বে আর তার ফলেই বুঝতে পাচ্ছেন যে সে ধোঁকামূলক ব্যবসা কখনও লাভ হতে পারে কখনো নকশানও হতে পারে যেমন পানির ভিতরে মাছ পুকুরে মাছ রাখা আছে আপনি খদ্দের এলো তাকে বললেন আমার পুকুরে যত মাছ আছে আমি এত হাজার টাকায় বিক্রি করলাম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 এতে কি এক পক্ষে ধোকার আশঙ্কা আছে না যদি ধোকা হয় দুভয়ই হবে উভয় ক্ষতি হলে উভয়েরই হবে লাভ হলে উভয়েরই আদা আদি হবে এটাই হচ্ছে সঠিক পদ্ধতি আর একটা পয়েন্ট আছে ইজারা পদ্ধতি আপনি জমিটা এত কেজি ফসলের বিনিময়ে না দিয়ে আপনি টাকা দিয়ে দেন বল আমি পাঁচ হাজার টাকা দিচ্ছি আপনার জমিটা সারা বছর চাষ করব। এক বছরের বিনিময়ে কত পাঁচ হাজার টাকা যেমন ঘর ভাড়া দেওয়া হয়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 তিনি ফল বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ না তার পরিপূর্ণ পকতা এসে গেছে পক্কতা যখন দেখবেন যে হ্যাঁ পাকা হয়ে গেছে তখন আপনি ফল কেনেন ওয়া আনী নখলি হাত্তাহুয়া তেমনি খেজুর খেজুর কিনতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত না খেজুর পরিপক্ক হয়ে গেছে জিজ্ঞেস করা হল অমায়ুয়া কারমার আসফার যখন হলুদ কিংবা লাল রঙের হয়ে যাবে মানে সবুজ থাকবে না পেকে যাবে মোটপাতে পাকার কাছাকাছি হবে খেজুর কিন্তু কয়েক অবস্থায় খাওয়া যায়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 আগে বিক্রি করতে নিষেধ করেছেন অব্যাহতি পেয়ে গেছে এই যখন জানবেন তখন বিক্রি করার অনুমতি দিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি কথা বলবো কাছে থাকুন সাথে থাকুন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 তিনি ছাড়া কোনুদ নেই যদি হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় একতা জিজ্ঞেস করেন তোমরা কি জানো গিবদ কি তারা বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লু আল্লাহ সাল্লামি অধিক জানেন তিনি বললেন তোমার কোন ভাই সম্পর্কে এমন কথা বলা जापछंदा जिज्ञेस कर लिखी जा मध्य विद्यमान था उत्तरे तुम्हें जा बोलो जी मध्य थके तब तुम तरह की थकेर मिथ्या अपबाद दिल से ही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय हादिस संख्या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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলার দেখুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম যে কারবারে ধোকামূলক ঝুকির আশঙ্কা আছে একপক্ষ লাভ একপক্ষ পক্ষ বহন করবে এটা ইসলামে বৈধ নয় বিভিন্ন উদাহরণ দিয়ে কথা বলছিলাম যে আপনি যখন কোন লেবারকে খাটাবেন তখন লেবারের সঙ্গে চুক্তি এরকম করলে হবে না যে আপনাকে একটা ফিক্সড কোনো পয়সা দেবে বরং আপনি লোক নিয়ে এসেছেন সেই লোককে খাটাবেন তার নির্দিষ্ট বেতন দেন তার মাসিক বেতন হিসাবে দেবেন সে যা কামাই করবে উপার্জন করবে সব আপনার কিংবা আপনি সেই লেবারকে ছেড়ে দেন এবং বলুন সারা দিন সে যা কামাই করবে তার একটা পারসেন্টেজ আপনার অর্ধেক একে তিন একে চার সমস্যা নেই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 হলুদ হওয়ার নিষেধ করেছেন ওয়া ইয়া আহ এবং সম্পূর্ণ দুর্যোগ থেকে এখন নিষ্কৃতি এবং অব্যাহতি পেয়ে গেছে এই যখন জানবেন তখন বিক্রি করার অনুমতি দিয়েছেন ওয় নাহতারি যে বিক্রি করবে তাকেও নিষেধ করেছেন যে ক্রয় করবে তাকেও নিষেধ করেছেন কি জন্য যাতে করে আমার মুসলিম এক উন্নতি লাভবান হবে আর একজন ক্ষতিগ্রস্ত হবে এটা চান না সবাই উম্মতি সবাই মুসলিম সবাই ভাই ভাই কেন একজন অপরজনের মাল অন্যায়ভাবে খাবে এটা হতে পারে না এই জন্য রসুল্লা সাল্লা সাল্লাম নিষেধ করে দিয়েছেন কোনো সরিকানা ব্যবসা চুক্তিতে নির্দিষ্ট লাভ গ্রহণ করা বৈধ নয় যেমন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 ইনসাফ লা দরারা পলাদের হবে না কেউ ক্ষতিগ্রস্ত করবে না নিজেও ক্ষতি করবে না অপরেরও ক্ষতি করবে না এমন ইনসাপূর্ণ ব্যবস্থা ইসলামে আছে যে ব্যবস্থা অনেকেই জানেই না অথবা মানেই না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এখন কিছু সময় আছে যদি প্রশ্ন থাকে আপনাদের আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার একটা বিষয় জানার আছে ব্যাংক কিংবা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি যেগুলি সুদের ওপরে নির্ভর করে धाराकतार चलेषा जब करा जाए न कारण ते सहित है अल्लाह तलामेदान तुम्हारा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 মু আহ তু অুস লহুম অজোহ লহুম অজোহম মিম হৌসুম নারিম্যহসু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 সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএহামে কান্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোডাউড তিন শূন্য শূন্য তিন সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলিমের শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম ৪০ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার ৪০ হাদিস प्रति मंगलवार प्रतारोटाय पुनः सम्प्रचार सकाल सतटदेश